মানবতার সমাধান আসসালামুকুমতাম আলহামদুলিল্লাহ রবীমিনমত্তিন আজমায় শমান তো শ্রোতাও দশকণলি আমরা রিয়াধলসাল kitab থে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটি গত দর্শের বাকি অংশ গত দর্শে যে বিষয় আলোচনা করেছি সেটা হলেই আখিরাতের বিষয়ে পরস্পর প্রতিযোগিতা করা এবং বরকতপূর্ণ জিনিসের নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করা তো এই বিষয়ে আমরা সুরে মুতাফিফিনের ২৬ নম্বর আয়াত আমরা শুনেছি আল্লাহ তালা বলছেন নফিদা আলিকা ফুল মোতানা ফিসুন তারা যেন এ বিষয়ে পরস্পর একে অপরে যেন প্রতিযোগিতা করে এরপরে যে আমরা হাদিসটা শুনেছি সেটি হল সাহালবিন সাত রাজি আল্লাহ তাল তিনি বলেন নবী করিম সাহসালামের নিকটে কিছু পানীয় জিনিস নিয়ে আসা হয়েছে তো উনি সেখান থেকে পান করেছেন তো ওনার ডান পাশে একজন বাচ্চা গোলাম ছিল আর বাম পাশ্বে ছিল একজন বয়স্ক সাহাবি তো তিনি ওই গোলামকে জিজ্ঞাসা করলেন যে তুমি যদি অনুমতি দাও তুমি পাওয়ার প্রাপ্য যেহেতু ডানদিক থেকে বিলি করতে হবে তো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই পানীয় জিনিসটি সেই বয়স্ক মানুষকে দেই তো ওই বালক তখন বলল যে আমি আপনার পক্ষ থেকে বরকতময় জিনিসকে নিজের চাইতে অন্যদিকে আমি প্রাধান্য দিতে পারি না বিধায় আমি প্রথমে এটা নিব এ বিষয়ে আজকে যাহিস সেটা হলেই যে আয়ুব আল্হালাম তিনি উলঙ্গ অবস্থায় একসময় গোসল করতে ছিলেন আল্লাহ একটি স্বর্ণের ফরিং পাঠিয়ে দিলেন স্বর্ণের আল্লাহ তালা আয়ুব আলা সালামকে ডেকে বললেন আয়ুব তুমি যা করছো তুমি যা একত্রিত করছো তো এর চাইতে আমি তোমাকে কি অধিক বেশি দেই নাই বলছেন আপনার বরকত থেকে আমি অমুখাফিক্ষী নয় অর্থাৎ এটা বুঝাতে চাচ্ছেন যে আইব আল্লাহ সালাম উনি সময় উলঙ্গ অবস্থায় গোসল করতেছিলেন যদি চারিপাশে দেওয়াল থাকে এবং মানুষের আরাল যদি হয়ে যায় কোনো ঘেরাও জায়গায় সেখানে অলঙ্গ অবস্থায় গোসল করা যায়স যেমন এটা দলিল যে উনি গোসল করতেছিলেন তো আইব আলাই সাল্লাম গোসল করতেছিলেন তো আল্লাহতালা তাকে পরীক্ষার জন্যই একটি স্বর্ণের ফরিং উনি ওনার সামনে উড়িয়ে দিয়েছেন তার কাছে এসে পড়েছে তো তিনি যখন দেখলেন যে স্বর্ণের ফরিং তো উনি প্রত্যক্ষণই সেটাকে কাপড়ে জড়িয়ে নিচ্ছিলেন তো আল্লাহ তালা বললেন হে আয়ুব তোমাকে তো এর চেয়ে অনেক বেশি বড় সম্পদ দিয়েছি তো তুমি এটার জন্য গোসল করতে করতে তুমি চলে আসলে আর এটা তুমি একত্রিত করছো তো আইবুল আহ সালাম বললেন যে হ্যাঁ আল্লাহ আমাকে অনেক দিয়েছি কিন্তু তারপরেও যদি আপনার কোনো বরকতময় কোনো নিয়ামত আমাকে দান করো তো সেটা আমি নিয়ে নিব তার অপ অমোখাপেক্ষী আমি নই তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ যদি কাউকে কোনো পুরস্কৃত করেন আল্লাহ যদি কাউকে কোনো এনাম দেন কোনো পুরস্কার দেন আলহামদুলিল্লাহ সে যতই ধুনি হোক না কেন সেটা নিবে আর কোনো সমস্যা নেই যে ধনী আল্লাহর শুক্রিয়া আদায় করে তার ফজিল কী এ বিষয়ে সুর এ লাইরের পাঁচ নম্বর এবং থেকে পাঁচ ছয় সাত নম্বর আয়তা আল্লাহ বলছেন ফমা সিরু সুরছেন অতপর ফআম্মা মান আত অথপর যে ব্যক্তি দান করে আল্লা রাস্তায় দান করে এবং তাকে অবলম্বন করে পরহেজগারি অবলম্বন করে ওয়া সদ্দা এবং উৎকৃষ্ট জিনিসকে সে বিশ্বাস করে সত্য বলে মানে ফাসানুয়া সিরুহুল ইউসরা ওয়াচিরেই আমি তাকে সহজ পথের দিকে আমি তাকে পথ অবলম্বন করাবো অচিরেই আমি তাকে সঠিক এবং সহজ জিনিসের দিকে আমি তাকে পথ দেখিয়ে দিব এবং মোত্তাকি ব্যক্তিদেরকে তিনি বাঁচাবেনহেজগার এবং মোত্তাকি ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তিনি বাঁচাবেন মোত্তাকি কে আল্লাহ যে তার মাল থেকে জাকাত প্রদান করে যে তার মালকে জাকাত প্রদানের মাধ্যমে পবিত্র করে তার কোন ব্যক্তির এমন অবদানও নেই যে অবদান তাকে পরিশোধ করতে হবে ওই ব্যক্তির উপর এমন কোন অবদানও নেই কারো কাছে ঋণ নেই কারো কাছে কোনো অবদান নেই যে অবদানে সে পরিশোধ করতেবে। হবে এমনটাও নেই আলা তবে সে যা কিছু খরচ করে সে মহান আল্লাহ রব আলিনের সন্তুষ্ট অর্জনের জন্যই সে খরচ করে আল্লাহ তাকে এমন পুরস্কার দিবেন যে রাজি এবং খুশি হয়ে যাবে আল্লাহ তালা আরো বলেছেন সুরে বাকার দুইশত নম্বর আয়াত ইন তুবুদকি যদি তোমরা সাদাকাকে প্রকাশ্যে করো মানে আমা সেটিও উত্তম কাজ কোনো ব্যক্তি যদি সাদা কাশ্যে করে এটিও উত্তম কাজ ও ইন্তু ফুহা আর যদি তাকে গোপনভাবে কেউ আদায় করে এবং সেটাকে যদি কোনো ফকির এবং গরিবকে দেয় বা হুয়া খাই তাহলে এটা তো তার জন্য অতি উত্তম দান খয়রাত প্রকাশ্যেও করা যায় এটাও ভালো কিন্তু সেটাকে যদি গোপনীয় ভাবে দেওয়া যায় যে বিষয় আমরা প্রসুর আর আরেকটি হাদিস শুনেছি তিনি বলছেন যে তুমি এমনভাবে আল্লাহর রাস্তায় দান খয়াত করবে ডানা হাত যা খরচ করেছে বাম হাতেও সেটা খবর পাবে না যে কী খরচ করেছে এভাবে খরাত করা এটা অতি উত্তম বেশি উত্তম কয় আন কুমিন আর যে ব্যক্তি এভাবে প্রকাশ্যে বা গোপনীয় যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান খয়াত করে তাহলে আল্লাহ তালা যেমন নাকি এটাকে অতি উত্তম বলেছেন আনকুম এবং এই দান খরাতের কারণে আল্লাহ তালা তোমাদের গুনাহকে আল্লাহ তালা মাফ করে দেবেন ক্ষমা করে দিবেন। অল্লাহুীমা তা আমলু না খাবীর আল্লাহ তালা তোমরা যা আমল করছ সে বিষয়ে তিনি অবগত সে সব আমল সম্পর্কে তিনি খবর রাখেন অকাল আল্লাহ তালা আরও বলেছেন সুরে আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত لن تنالو البرا حتى تنفقوا من ما تحبون وما تنفقوا من شيئين فإن الله به عليم لن تنالو البرا حتى تنفقوا من تحبون تمرا قخنوين نكي پرجنتو پستي پار بنا جتو کن پرجنتو تمرا تما دير شبتشای تي پسندوني و جنش اللہ راستای خرش ناکر بے وما تنفقو من شيئين তোমরা যা কিছুই খরচ করবে আল্লাহর রাস্তায় ফাইন আল্লাহ হাবিহি আলিম নিশ্চয় আল্লাহ তালা সেটা জানবেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা একাধিক আয়াত শুনলাম যে আয়াতে আল্লাহ রব আলমিন যারা ধুনি এবং আল্লাহ যাদেরকে ধনসম্পদ দিয়েছেন তারা যদি এই ধন সম্পদগুলি আল্লাহর রাস্তায় ভালো কাজে ব্যয় করে দান খায়রাত করে তাহলে এমন ব্যক্তিকে বলা হয় আলহনই শাকির आल्ला शुक्र गुजार धनी बंदा ये मानूष के मोत्ी और परहेजगार बला मानुष के अल्लाह तला दुनिया आखिरते सफलता अल्लाह तला दान थकें आब्दुल्ला मसऊद रजियाल्ला तला हदीस नहीं ईर्षा जाएज तब दू व्यक्ति सम्पर् एम एक्जन व्यक्ति जाके आल्ला माल दिए से माल सठी पथे व्यय करार तौफिको दान এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা হিকমত দিয়েছে এবং সেই হেকমত অনুযায়ী সে ফায়সলা করে এবং মানুষকে শিখায় তো আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তিদের সম্পর্কে ঈর্ষা করা শরীয়তে যায় তাহলে ভালো কাজে ঈর্ষা করা ভালো কাজ যে করছে তার কাজ দেখে নিজেও সেরকম হওয়ার আশা রাখা এটাকে ঈর্ষা বলা হয় সম্মান্ত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা ধনী শুকুরগুজার বান্দার ফজিলর সম্পর্কে আমরা এই অধ্যায় আলোচনা করে আসছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশা আল্লাহ आलोचित हो आन शुरोन कुरान भल भाव बुझ्वार ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন কোরআন দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে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 আর দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক পছন্দ করে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ रक्षा दे कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीला الحمد لله والصلاة والسلام على رسول الله وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا فسنتين رجل أتاه الله القرآن فهو يقوم به انا الليل وآنى النهار ورجل أتاه مالا فهو ينفقه انا الليل وآنى النهار متفق عليه ابن عمر رضي الله تعالى عنه تيبولن রসুল হাসান করেছে। কোরআনের উপর আমল করে আনা আল্লা আনা এই কোরআন দ্বারা সে রাত্রিতে এবং দিনেতে দণ্ডায়মান হয়ে সে আল্লাহ ইবাদত করে রাত্রি এবং দিনে দাড়িয়ে কোরআন তেলাওয়াত করে ইবাজত করে সলাচ দায় করে অরাজুলুন আতা হু মালান এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা মাল দিয়েছেন ফিকু হু আনা আল্লাহার এবং ওই ব্যক্তি দিনে এবং রাত্রে তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে তো যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে এলিম দিয়েছে তাদের সম্পর্কে ঈর্ষা করা এবং এটা মনে করা যে আল্লাহ যদি আমাকেও এরকম সম্পদ দিত আমাকেও যদি এরকম ধন সম্পদ দিত তাহলে এলএম দিত আমরাও এভাবে আমল করতাম এই ধরনের ইচ্ছা করা যায় আবু আনহু তিনি বলেন মুহাজিরিন। হিজরতকারী গরিব এবং ফকীর সাহাবা এখরাম আতা রসুল আল্লাহি সাল্লাম তারা রসুল্লা নিকটে আসলো ফালু এবং বললো রাহাবা আহলু দুলেন হে আল্লাহ নবীল যারা ধনী মানুষ তারা তো অনেক সব কামাই করছে ধনিরা অনেক সব কামাই করছে তারা তো আমাদের চেয়ে অনেক মর্যাদা বৃদ্ধি হয়ে গেল তাদের মকিম এবং তারা অনেক যারা নাকি সম্পদের অধিকারী তারা তো আমাদের চাইতে অনেক মর্যাদা তাদের বৃদ্ধি হয়ে গেল তারা মর্যাদা বেশি পেয়ে গেল ফকাল আল্লাহ ইসলাম বললেন ওয়ামায় সেটা কেমন সেটা কি ভাবে তারা বললো তারাও করে। আমরাও করি কামা না তারা যেরকম সোম পালন করে আমরাও সোম পালন করি তারা যেরকম সলাচ দায় করে আমরাও করি তারা যেরকম শ্যাম পালন করে আমরাও করি ওয়া তাু কিন্তু তারা যখন সদগা করে আমরা তখন পারি না কারণ তাদের কাছে টাকা আছে আমাদের কাছে টাকা নেই তারা গোলাম আজাদ করে গোলাম মুক্তি করে আমরা পারি না আমাদের কাছে তখন রসুর হাসান বললেন আফালা ও আল্লিমুকুমি আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না এই আমল যদি তোমরা করতে পারো তাহলে তারা এই সাদকা করে গোলাম আজাদ করে যত সবের অধিকারী হবে তোমরাও এই আমল করলেই সে সবের অধিকার হতে পারবা এবং তোমাদেরকে যে এবাদতের কথা বলছি এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের চাইতে উত্তম আর কেউ হবে না তবে যারা তোমাদের মতো আমল করবে তারা উত্তম হবে কল তখন তারা বলল ভালাই আরসুল আল্লাহ তাহলে তখন তিনি বললেন প্রত্যেক সলাতেের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এটা যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তি দুনিয়ার সকল মানুষের কল্যাণের চাইতে আগে চলে যাবে ধনিরা দান খারাপ করে যত সব পাবে তোমরা এই আমল করলেই তাদের সবের আগে চলে যাবে তোমরা তোমাদের চেয়ে উত্তম তারা আর হবে না তো ধনী লোকেরা যখন দেখল যে এই গরিব সাহাবা এখরাম এরা ফরজ সলাতে পরে কি পরে তার হাতে কি যেন গোলে জিজ্ঞেস করেছে আপনারা কি পড়েন তো বলছে আমরা তেত্রীরবার সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ অকবর পড়ি বলছে কি লাভ বলছেন এটা পড়লে মানুষ দুনিয়ার সকল মানুষের সাথে উত্তম হয়ে যাবে এই আমল যদি কেউ করে তো তখন ওই ধোনি সাহাবে একরাম তারাও আমল শুরু করে দিল তারাও তেত্তিবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহবাদ তারাও আমল করা শুরু করে দিল তো এখন আবার এই গরিব সাহাবে আল্লাহ আসলেন ফাঁকাউল এবং বললেন বলছে ধোনি লোকেরা তো আমাদের এই আমলটাও শুনে নিয়েছে তারাও আমল করা শুরু করে দিয়েছে ফাফারু মিসলাহু তারাও এভাবে আমল করা শুরু করে দিল তেত্রিশ বার যদি পড়ে তাহলে ওই ব্যক্তি যারা দান খয়াত করে গোলাম আজাদ করে যত সব পাবে এই আমল করলেই সে সব তারাও পেয়ে যাবে কিন্তু আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন সম্পদ পাওয়ার পরেও তারা আল্লাহর এবাদত ঠিক মতো করে প্রত্যেক সলাতেের পত্তাশ বিহ যদি পরে এরপরে আবার দান খয়রাতও করে তাহলে অবশ্যই তাদের মর্যাদা বেশি তাদের মর্যাদা তাহলে এই হাদিস থেকে যেটা প্রমাণ হয় সেটা হলে এই যে ওই ধ্বনি উত্তম যেই ধনী আল্লাহর হক আদায়ও করে এবং তার এই অর্থ দ্বারাও আল্লাহর সন্তুষ্ট অর্জন করে এবাজত বন্দীও করে এবং আল্লাহ তাল্লা সন্তুষ্ট অর্জন করে আমরা একটু আগে শুনেছি যে রসুল হাসান বলেছেন দুনিয়ার চার ধরনের মানুষের জন্য তার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি আল্লাহ তালা যাকে এলিমও দিয়েছেন অর্থও দিয়েছেন সে এলিম দ্বারা আমল করে অর্থ থেকে খরচ করে তাহলে ওই বেশি অবশ্যই অবশ্যই ব্যক্তি উত্তম বেশি বাবু দিক্রিল মাউত ও কাসরিল আমল এই অধ্যায়টি হলো মৃত্যুকে স্মরণ করা এবং আশা কম করা এ বিষয়ে কয়লা আল্লাহ তালা বলেন কুল وإنما توفونا وجوركم يوم القيامة كل نفس زائقت الموت فتك نفس ترى عبوشو يوشو ميتور موزا ترى ميتور موزا فتك نفس ترى عبوشو يوشو يوم القيامة نسچة قيامة تردين توما دير عجر كي الله تلالا پوري پنن كوري ديبين আল্লাহ তোমাদের পুণ্যে তোমাদের নেপূর্ণ করে দিবেন প্রবেশ করানো হবে ওই ব্যক্তি সফল এবং কামিয়াব ব্যক্তি হবে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন এটা ধোকা ছাড়া আর অন্য কিছু নয় এই আয়াতে সুরে আলে ইমরানের একশো নম্বর আয়াত আল্লা তালা বলছেন দুনিয়ায় যত নফ আছে যত জান আছে তারা অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুবরণ করবেদুল জাল ইকরাম এই মৃত্যু থেকে শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জাত মোবারক উনি শুধু পরিত্রাণ পাবেন পৃথিবীর সকল যান সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে তো ধ্বংস যখন হবে ওয়াইনামা তুয়া ফোন অমাল কেয়ামা মানুষ যারা দুনিয়ায় অনেক কাজ করবে সৎ কাজ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে তার উত্তম বদলা অবশ্যই দান করবেন এরপরে বলছেন যে সফল ওই ব্যক্তি প্রকৃত সফল যেই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়েছে এবং জাননাতে প্রবেশ করাইছে আর এটাই মূলত সফল ব্যক্তি আমাল হায়াতুদ্ দুনিয়া ইল্লা তাওল গরু দুনিয়ার জীবন ধোকা মাত্র ধোকা আসার অন্য কিছু নাই ওকাল আল্লা বলেছেন জান এটা জানে না যে কালকে সে কি কামাই করবে কারো জানা নেই আমার কালকে আমার দ্বারা কি কামাই হবে কি কামাই করবে যারা জেলেরা যারা জেলে মাছ ধরতে যায় তারা কি জানে আমি মাছ কালকে তারা সকারে বের হয়ে যায় কেহ অনেক বেশি পায় কেহ কম পায় ঠিক তেমনই একজন মজদুর লেবার তারা যখন মজদুরি করতে যায় সেও জানে না যে আগামীকাল আমার কোথায় হবে কতটুকু পাবো কি হবে আল্লাপাক কাউকে কম দেয় কাউকে বেশি দেয় এরকম প্রত্যেক ব্যক্তি সে জানে না কালকে আমার দ্বারা কি কাজ হবে কাল সে কি কামাই করবে অমা তাদসম বি আই আর দিন তামুদ এবং কোন ব্যক্তির এটাও জানে নাই যে তার মৃত্যু কোথায় হবে কেউ জানে কোথায় হবে আমরা এটাও কেউ বলতে পারে যে আমরা তো জানি যে আমার নিয়মিত আমার অফিসে যাই নিয়মিত চাকরিতে যাই তো আজকে গিয়েছি কালকেও ওই চাকরি করব জানি তো কিন্তু আপনারা জানা নেই কালকে আপনার সাথে কি ঘটবে কি হবে এটা আপনার জানা নেই রুটিন চেঞ্জ হয়ে যেতে পারে হঠাৎ হয়তো কালকে গিয়েছেন অফিসে কাজ করার জন্য যে দেখেন আপনার অফিসে আপনার যিনি দায়িত্বশীল সিন বলছে আপনার চাকরি শেষ চলে যান রিজাইন হতে পারে না এরকম বহুত হচ্ছে তো কোনো ব্যক্তি এটা জানে না যে কালকে সে কি কামাই করবে তার রিজিক কোথায় আছে মৃত্যু কখন বন করবে এটা কারো জানা নেই তার আল্লাহ আরও বলেছেন সুরে নাহাল একষট্টি নাম্বার অথপর যখন তাদের নিকটে মৃত্যু আসবে সেই মৃত্যুটাকে আগেও করা হবে না পিছিয়েও করা যাবে না মৃত্যুর সময় যখন আসবে তখন সেটাকে আগেও নিয়ে আসা হবে না পিছিয়েও নিয়ে আসা হবে না তার জন্য যে নির্দিষ্ট সময় আছে সে সময় অনুযায়ী মৃত্যু আসবেদারগুন তোমার সম্পদ তোমার আওলাদ সন্তানাদি যেন তোমাদেরকে ধ্বংসের পথে না নিয়ে যায় আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না করে দেয় হে ইমানদারগুন তোমাদের সম্পদ এবং তোমাদের আওলাদ সন্তানাদি এরা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয় অমাইফ আল র্যালিকা ফুল আর যেই ব্যক্তি এটা হবে অর্থাৎ কারো কাউকে যদি তার সম্পদ এবং তার সন্তান যদি তাকে জিকির থেকে গাফেল করে দেয় তাহলে ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা মৃত্যু সম্পর্কিত অধ্যায় রিয়াদুসহীন থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম তো এ বিষয়ে কিছু আলোচনা আমরা শুনলাম বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ হির্বিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 पिस्टिंग मार्थी रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पिछटी